প্রিয় শ্রোতা অবস্থাপিত হচ্ছে বললো <laughs> যে আল্লাহর দুশ্মনরা আমরা যেমন দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আল্লাহর দুশ্মনরা নাজু নামতের মধ্যে আছে আর আমরা অনেক কষ্টের মধ্যে আসিহ্ন তখনই সামনের হবো না বিল কাদের যারা কুফুরি করছে তাদের শহরে বন্দরে অবাধ বিচরণ তোমাকে যেন ধোকায় না ফেলে যারা কুফুরি করছে তাদের শহরে বন্দরে অবাধ বিচরণ তোমাকে যেন ধোকায় না ফেলে এগুলো তো হলো সামান্য ফায়দার জিনিস সামান্য উপকৃত হওয়ার জিনিস অল্প কিছু কাল তারা দুনিয়াতে এগুলো দ্বারা উপকৃত হবে নিরাপত্তার সাথেই যেতে পারে কিন্তু অন্যরা এইভাবে পারে না মুসলমানরা কখনো যেতেই পারে না বা কখনো গেলেও আম্ন আমানের সাথে যেতে পারে না তো এখানে আল্লাহ তালা মুসলমানদেরকে সান্তনা দিচ্ছে এই যে কাফেররা আসলি কাফের অথবা তারা যে শহরে বন্দরে অবাধ বিচরণ করছে এটার কারণে তোমরা আল্লাহ মুসলমানদের স্থায়ী প্রতিছে যারা তাদের রবকে ভয় সেখানে থাকবে মনসুব হয়েছে হাল কথা থেকে এরা থেকে হাল হয়েছে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আতিথেয়তা হিসেবে এভাবে তা হাল হয়েছে জান্নার থেকে জান্নার থেকে হাল হলে এটার মধ্যে আমেল কি হবে বল আমেল ফিহা মাহানা মাহানা দফ আমেল হবে জরফের মানাটা জরফের মানে মানে ওই যেটা মানা আছে এই মানাটা হয়েছে ব্যাপারে বললো যে কাফেররা অবাধ বিচরণ করতে পারে কিন্তু আল্লাহর কাছে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি যারা আল্লাহর প্রতি ইমান রাখে এবং এর পূর্বে তাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার উপর তারা ইমান রাখে তবে এখানে হালের মধ্যে মান এর মা আনান করা হয়েছে لا يشترون بآيات الله ترى اللّر آياتين بنمائي تُجّموا اللّو برهن قرنا التي عندهم في التوراة والإنجيل من ناحة النبي صلى الله عليه وسلم ثمناً قليلاً من الدنيا بأن يقتموها اللّر آياتك ترى قُقاً قرنا خوفاً على الرياسة كفعلي غيرهم من اليهود أولئك لهم أجرهم ثواب أعمالهم من عند, رب عند ربهم يقتونه مرتين কাছে তাদের পুরস্কার রয়েছে যেহেতু তারা পূর্বের পূর্বের নবীর এর্তেফা করছে আবার পরবর্তী নবী যখন আসছে সেই নবীর করছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে দ্বিগুণ সব দ্বিগুণ কেউ যখন কোন একটা আদর্শের উপরে দীর্ঘদিন আমল করতে থাকে এরপর এটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা দুনিয়ার দিনের অর্ধেক দিনের পরিমাণ সময়ে সবের হিসাব নিয়ে ফেলবেন তোমরা মোকাবেলায় অবলম্বন করো সবির কাফের দেকাবেলায় ধীরতা অবলম্বন করো কুফার কে মোকাবেলে মেদ কদম রাহু তর জম তারা তোমাদের করার জন্য তোমরা তাদের বিরুদ্ধে তাদের চেয়ে বেশি দৃঢ়তা অবলম্বনকারী হও সুফাধ্যমে প্রথমে বিরু শব্দ আম এরপরে সু এটা ইস্ট তুলনায় খাস সবির দ্বারা উদ্দেশ্য কিহাদের উপর রাবিতু জেহাদের উপর অবিচল থাকো রাবিতু আকিম আল এল জেহাদ জেহাদের উপর অবিচল থাকো তাহলে বিশেষ কোনো মাহানার হলো না যেটা নিজস্ব একটা মানি রাবিতু। হোসেনেফে আকিম আল আল জিহাদ করলে। আর কেউ হলো কেতালের একটা জায়গা একটা জায়গা কেতালের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ এখানে গুরুত্ব দিলেন এমনি তো যুদ্ধ করা হবেই সীমান্ত রক্ষার ব্যাপারে তোমরা বেশি যত্নবান হবে রিত সফলতা পাবে এমনি তো মতালের কথা বলা হলো এরপরে কথাটা কেন বলা হলো কারণ রেবাতের আমলটা এমন একটা আমল যে যত আমল যত আমলের যত ফজিলত বলা হয়েছে আদিব শরীফে করছে সবচেয়ে বড় ফজিলতের জেহাদ তো সব সবাগের মধ্যে ফজলত পূর্ণ আসি তারপর জেহাদের মধ্যে সীমান্ত পাহারা দেয়া এটা আলাদা একটা ফজিলতের আমল সীমান্ত পাহারা দেয়া এটা কেন সীমান্ত পাহারা দেয়া এটা এই জন্য বেশি ফজিলত হয় তারা দাঁড়িয়ে আছে এই জন্য ভিতরে যত ইবাদ হবে সব ইবাদতবন্দিকে সব মুরাবে দেয় এগুলো একটা হাদিস শোনো হজরত সালমান তিনি তিনি বলেন যে আমি রসুলছি ওই অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে যে আমল করছিল এটা চালু থাকে তার মানে এই আমলটা ক্যাম্পন্থ চালু থাকে দিচ্ছে তাহলে পাহাড়া দেয় এটা মুস্তাক ইবাদত না সে এই অবস্থায় শহীদ হয় ক্যামত পর্যন্ত পাহারা দেয়া সবটা তার আমল নামে লিখতে থাকে ক্যাম্পন্থ একেবারে এবং উজরিয়া তার রিস নিরাপত্তা পাবে সে এই যে দেখো যে একজন লোক সে যদি রেবাতে রেবাত অবস্থায় শহীদ হয় মারা যায় তাহলে কেমত পর্যন্ত এই আমলটা করলে যে পরিবার নাকি পাবে সবটা নিকি সে এটা তো হলো তার নিজস্ব রেবাতে আর রেবাতের হালাতেই দাঁড়িয়ে আছে একদিন যত নেকাম হয়েছে দুনিয়াতে মানে সে যতটুকু রেবাতের মধ্যে আছে সবটা নেকি তার আমল লেখা হবে এখন সে এই অবস্থায় শহীদ হয়ে গেল মানে তারই একদিনটা লম্বা হয়ে গেলো তাহলে এখন এই এই একদিন সে যত নেকাম সব পাইছে থাকে তিনি বলেন যে আমি রসুদাস আল্লাহ রাস্তায় একদিন আমল বন্ধ হয়ে যায় তবে যে মুরাবিদ তার আমল বন্ধ হয় না থেকে সে কবরের মধ্যে তার সব হয় না এরপরে আদি কারিবের রেওয়াজ আসছে একটা তোর সাথে সাথে মা সাথে সাথে জাননাতে তার জন্য আল্লাহ তালা যে জায়গাটা বরাদ্দ করে রাখছে সেটা দেখাই দেবে সাথে সাথে দেখাই দেবে সত্তর জন হুরের সাথে কমপক্ষে কমপক্ষে সত্তর জন হুরের সাথে তার বিয়ে হবে এবং সত্তর জন সে আলেম না হাফেজ না ও অন্য কিছু থাকলে তো সেটা আলাদা করে পাবে শুধু শহীদ তাহলেই তার এই মর্যাদা আল্লাহ আমাদেরকে তো ফিকার করে